ইদুল তালই অনৌ আল وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِلَى عَادٍ أَخَاهُمْ হুদ আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদ কে ভাইয়ের অর্থ হলো যে তাদেরই একজন অন্য কোনো জায়গা থেকে এনে তাদের কাছে আমি পাঠাইনি তাদের তারা তাকে চিনে নিজেদের চিনা পরিচিত হয়ে গেলে তাহলে মানুষ বুঝে লোকটা তো আগে থেকে খারাপ ছিল না সবাই আমরা তাকে চিনি ভালো মানুষ আজ আল্লাহ তালা যখন নবী পাঠান নবীদেরকে কেমন লোকদেরকে আল্লাহ নবী হিসাবে পছন্দ করেন বাসাই করেন অত্যন্ত উঁচু সব দিক থেকে তোমরা তাকে জানো সে তো খারাপ লোক ছিল না ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো মহবুদ নেই আর কোন মহবুদ এবাদত পাওয়ার উপযুক্ত হতে পারে না ইন আন্তারুন আর তোমরা এই যে বিভিন্ন রকম মাহবুদ বানিয়ে নিয়েছ অনেকগুলো মূর্তি এগুলো সব অন্যায় বানানো কথা ভিত্তিহীন এগুলো কাল্পনিক কথা এবং এগুলো অসত্য কথা এগুলোর পিছনে কোন দলিল প্রমান এসেছিলেন নুহ আলা পরে প্রথম নবী নুহ আলাই সময় এই মোশ্রেকদেরকে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন তাই না এরপরে পৃথিবীতে বহুদিন পর্যন্ত চলল তহিদের দাওয়াত তহিদের দিন কিন্তু আস্তে আস্তে আবার ঢুকল আর এই তিনি হচ্ছেন প্রথম নবী নতুন করে অনেকগুলো কাসির রহমতুল বলেন ইনাহুম আসনামা বাদাত তুফান মহাপ্লামনের পরে যারা মূর্তি পূজার দিকে আসলো এই আর জাতি হচ্ছে তাদের মধ্যে অন্যতম এটাই প্রথম আজ জাতি হচ্ছে প্রথম এত তুফানের পরে পৃথিবীতে ইতিহাস জানার পরেও আবার তারা মূর্তির দিকে চলে গেল এই জাতিটি এদের অস্তিত্ব কোথায় ছিল অনেক মোফা দৃষ্টিতে তারা ইয়ামান এলাকায় ছিল তাদের বসবাস আর ইয়ামান হচ্ছে আরব জাতির প্রধান প্রথম মূলখণ্ড তাদের অস্তিত্ব ইয়ামান থেকে আসে আরবের অরিজিন আরব জাতির থেকে শুরু হয় আল্লাব আরে বা কিন্তু নিয়ে সেখানে যাদের শুরু হয়ে ইব্রাহিম আল্লাহলাম ঘর বানানো ইসমাহীল আল্লাহ বংশ আছে জুরহুম ইয়ামানের জুরহুমি কবিরার লোকেরা সেখান থেকে পাস করার সময় যাওয়ার সময় তাদের সঙ্গে ওনার দেখা হয় পরে তারা সেখানে বসবাস করে মক্কা কেন্দ্রিক এটা পরে গড়ে উঠে ইব্রাহিম আলাহালাম অরিজিনালি আরব ছিলেন না তিনি হিব্রু হিব্রুষাভাষ ছিলেন তিনি এসেছিলেন অঞ্চল থেকে। হয়ে গেলেন তিনি আরব বংশে বিয়ে করেন আরবদের সঙ্গে বসবাস করেন এবং উনি পরে আরব হয়ে যান কিন্তু ওনার আরবের ওনার এই মানে ইমিগ্রেশন স্ট্যাটাস আর কি এইজন্য জন্য ওনাকে বলা হয় ওনার গোষ্ঠীকে বলা হয় আরব উল মোস্তা আরবা মানে যারা ওই আরব যারা পরবর্তী পর্যায়ে অরিজিনালি আরব ছিলেন না কিন্তু আরবের স্ট্যাটাস পেয়েছেন পরে ইসমাইল আল ইসলামের ভাষা অরিজিনালি ছোট বাসায় চলে গেছে ওখানে ওনার ভাষা কিন্তু পিওর আরাবিক ভাষা হয়ে যায় ওনার বাবা ওনারা যদিও অন্য জায়গা থেকে এসেছেন অরিজিনালি ইরাক থেকে পরে প্যালেস্টাইনে বসবাস করেন ওনার বাবা ইব্রাহিম আল ইসলাম ফিলিস্তিনে কিন্তু ইসমাইল আল ইসলাম অরিজিনাল আরবিক ভাষাটা পেয়ে যান এই জন্য আরব মনে করা হয় যাই হোক এই আট জাতি অরিজিনাল পিওর গায়ের বডির সাইজে ছিল অনেক বড় বেশ বড় ছিল তাদের সাইজ দুনিয়ার মধ্যে কোনো কোনো জাতি অনেক বেশি লম্বা চোড়া মোটা শক্তিশালী হয় এইরকম একটা জাতি তারা ছিল এবং তারা যে ঘরগুলো বানাতো অনেক বড় ঘর অথবা কেউ কেউ বলেছেন যে ঘর নয় আসলে বড় টেন্ট বিশাল বিশাল করে তারা কাম্বু বানাতে পারত মজবুত করে এত বড় করে আর কেউ বানাতে পারতো না এবং বাড়ি ঘর তারা বানাত পাহাড়ের উঁচু জায়গায় খুব সুন্দর করে তারা বানাত এদেরকে আল্লাহ তালা অনেক কিছু দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন যে আলম তারা কাইফাফা আল রব্বু কাবি আদ হে মোহাম্মদ বলেছেন আপনি কি সঙ্গে কি আচরণ করেছেন তাদেরকে দিয়ে মজবুত করে তাদের মত করে আর কেউ এরকম করে তখনকার জামানায় বানাতে পারত না তাদের শক্তির ব্যাপারে শারীরিক গঠনের ব্যাপারে আল্লাহ বলেছেন সুরা আল আর ছয় নয় থেকে আহ বলেছেন ছয় আয় ছয় নম্বর আয় বলেছেন তোমাদেরকে সৃষ্টিগতভাবে গঠন দিক থেকে স্ট্রাকচারের দিক থেকে আল্লাহ তালা অনেক বড় করে বানিয়েছিলেন এটাও আল্লাহর একটা নিয়ামত তোমাদের প্রতি ছিল ফাঁদকুরু আল্লাহ আল্লাহ আল্লাহ কুমতফুল্লাহ হন আল্লাহ তালার এই নিয়ামত গুলোকে তোমরা স্মরণ করো অ্যাপ্রিসিয়েট করো শকর আদায় করো আশা করা যায় তোমরা কামিয়াব হবে নুহা আলু হুদ আল ইসলাম দেওয়ার সময় এই কথাটা উল্লেখ করে দিয়েছিলেন দেখো অন্য জাতির তুলনায় আল্লাহ তোমাদের কত করে বলি শক্তিশালী এরপরে আল্লাহ তালা তাদেরকে আরো বলেছেন সুরা আহ সুরা আর মধ্যে একশো তেইশ থেকে একশো চল্লিশ করেছেন করো ক্লাবের মতো তৈরি করো করে সেখানে আনন্দ ফুর্তি গান বাজনা যত আছে দুনিয়ার অপকর্ম সব দুনিয়ার মধ্যে এখনো প্রত্যেক জাতি যাদের কিছু দুনিয়া বিদিক থেকে তাদের থাকে যারা দুনিয়া বিদিক থেকে সম্পদের দিক থেকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী আনন্দ ফুটির ব্যবস্থা তাদের মধ্যে আনন্দ ফুট করতে চায় আর আমি প্যালেস বানাই বেনে পাহাড়ে টিলার উপরে কি বিশাল বালাকানা তৈরি করে থাকতে চায় এরকম তারা শুরু করে দিল্লা আল্লাহ তুদুন আর এমন করে তোমরা ঘর বাড়ি যদিও মাসনাদিন যাবে না মনে হয় বাতাস তুম তোমরা কাউকে আঘাত করো কোনো জায়গায় আক্রমণ করো জাব্বাহিন ধর অত্যন্ত মানে জোর জবরদস্তি করে এবং শক্তি প্রয়োগ করে তোমরা নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চাও বড় শক্তিগুলো জাতিগুলো দেশগুলো করে। তারা করতে চায় তাই না। সারা দুনিয়া মনে যেন তারা মাত হয়ে গেছে অন্যদের অন্যদেরকে গরিবদেরকে এবং ছোট ছোট রাষ্ট্রগুলোকে তারা দমন করে রাখে সুপার পাওয়ার গুলোর কাজ কি কোথায় রাশিয়ার বোমা মারতে চায় কোথায় সিরিয়ার অসহায় মানুষগুলোর উপরে এইভাবে করে যাদের শক্তি হয় শক্তির কারণে তারা সীমা লঙ্ঘন করে অন্দ্রের উপরে জুলুম নির্যাতন করে খামাকা তাদের উপরে চড়াও হয় সিরিয়ার লজগুলো এই পুটিনের কি ক্ষতি করেছে এইভাবে করে এই সমস্ত কথা বলে হুদ আল ইসলাম দাবাদের ছিলেন পবিত্র কোরআনে কত জায়গায় হুদ আল ইসলামের কাহিনী এসেছে সত্তাকুল বাহাত তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকে তোমরা তোমরা আমার কথা শুনো আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে এই যে আদ জাতি তারা জমিনের মধ্যে অহংকার করে বেড়িয়েছে অহংকার কোন কোন দেশের সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট কথা কেমনি বলে দেখছেন মানে কি যে হয়ে গেছে সে আরে তোমার হার্ট অ্যাটাক হলে কতক্ষণ করে বেরিয়েছে অহংকার করে বেরিয়েছে দাপট দেখিয়েছে বেকারির হাকে অন্যায় ভাবে না ভাবে অকলু মান আসাদ্যিন্না কৌয়া আর তারা বলল আমাদের যে শক্তিশালী আর কে আছে আমরা সুপার পাওয়ার তারা কি না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তার শক্তি এদের চেয়ে কত বেশি তারা আমার আয়াত গুলোকে মানতে অস্বীকার করে বসলো। তখন আমি কি করলাম আমি তাদের প্রতি এমন ঠান্ডা তুফান পাঠালাম ঠান্ডা বাতাস এত ঠান্ডা এমন দিনগুলির মধ্যে যে যে দিনগুলো তাদের ক্ষতির জন্য সাজানো হয়েছিল যে দিনগুলোর কোন খায়ের ছিল না তাদের জন্য সেদিন অভিশাপের দিনগুলো ছিল লেদি কাহু মিনালুদি কাহু আজাবল খেজি ফেল দুনিয়া। আমি তাদেরকে দুনিয়া জীবনেই কিছু আহ তাদের জনক শাস্তি দিতে চেয়েছিলাম কিভাবে আদাপটা আসলো তাদের মাথার উপরে আগে ম্যাগ আসলো বেশ কিছুদিন আল্লাহ তালা তাদেরকে তার আগে ওয়ার্নিং দেওয়ার জন্য খরা দিলেন অনাবৃষ্টি বহুদিন লম্বা সময় কোনো বৃষ্টি আসে না তো এই অবস্থায় বৃষ্টি না আসলে মানুষের কি করা উচিত আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আসা উচিত তারা তো আর আল্লাহর কাছে আসবে না মূর্তি তাদের আছে তাও আসলো না কিন্তু আহ আরে দান মুস্তাকবেলা আও দিয়াতিহীন মুস্তাকবেলা ও দিয়াতিহী যখন তারা দেখলো তাদের মাথার উপরে আ আকাশের থেকে ওদিক থেকে একদিক থেকে মেঘ আসছে মেঘের মতো কিছু আসছে তাদের পথে প্রান্তরে তাদের গ্রামের আশেপাশে খবর বৃষ্টি এসে যাচ্ছে বালহুয়া মাস চা জালতুম্বি আল্লাহ তালা বলছেন না এটা ওই জিনিস যেটা তাড়াহুড়া তোমরা করেছিলে তারা হুদ আলাইস্লামকে চ্যালেঞ্জ করলো কই তোমার রবের না কত পাওয়ার আছে আমরা না মানলে শাস্তি দিয়ে একদম শেষ করে দিবে কই তোমার রবের পাওয়ার কই ওই যে ওইটা যেটা তোমরা তাড়াহুড়া করছিলে শাস্তি দেখতে ওইটা আসছে আল্লাহ বলছেন পরে আয়াতিল করে রি ফিহা ফি হা আলিম এমন বাতাস এমন সাইক্লোন এমন ঘূর্ণিঝড় যার মধ্যে রয়েছে কঠিন শাস্তি তুদম্বির কুল্লা সাই ইন বেআ রব বিহা এই বাতাস এই ঘূর্ণিঝড় তার এমন ধ্বংস করল তাদের ঘর বাড়ি ছাড়া আর কোন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না এটা ছিল সুরা আল আহকাফের মধ্যে আসলো আবার আসলো ان سورة سورة الزارية تيشه در قتابر وفي عاد ان ايد ارسلنا عليهم الرئيح العقيم عاد جاتي جادر مدى امي امون باتاش پاتھیه چلام جتا شعب كسيك ناش کردائي ما تدارو من شئين اتت عليه إلا جعلاتك الرميم تو توفان سائیکلون گوني جو جرخانده جرخانده گئيه چه شعب گلو كي امون چورنو بي چورنو كوريفلسه منحي جنو شعب گلو بالورمتو ہوئيه گئيه সুরা আল কাবারে ২৮ থেকে ১৮ থেকে বাইশ আল্লাহ বলেছেন জাতি আমাকে আমার নবীকে অস্বীকার করেছে কেমন ছিল আমার আমার শাস্তি তাদের প্রতি এবং সতর্ক বাণী ইন্না আর সালনা ফি হিমসার নাহসিন মুস্তামের আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এমন ঘূর্ণিঝড় এমন বাতাস এমন তুফান এটা এত ঠান্ডা ঠান্ডা বাতাস হলে কেমন হয় আমরা দু একদিনে কিছু টের পেলাম একটু মসজিদে যাচ্ছি কিরকম ঠান্ডা লাগছে দেখছেন আর এই ঠান্ডা যদি সাত দিন আট রাত চলে বা আট দিন সাত রাত এক নাগারে চলে কেমন হবে তাদের প্রতি তাই হয়েছেন আর এই ঠান্ডা না যে ঠান্ডা দেখেছেন এমন কঠিন ঠান্ডা যেটা আদাব হিসাবে সত্যি এসেছে মোস্তামের কন্টিনিউয়াসলি একটুও থামে নাই কিছুক্ষণ ব্রেক দাই নাই এক নাগারে সাত আট দিন চলেছে উপরে উঠে নিয়ে মাথা নিচু করে দিয়ে আসার দিয়েছে আসারে আসাড়ে মাথা থেত গেছে আর কোন কোনো এই তাপসির এসেছে যে তাদের এই খেতে খেতে এমন ভাবে আসার দেওয়া হয়েছে শেষ পর্যন্ত ঘাট থেকে মাথা আলাদা হয়ে গেছে মনে হচ্ছিল যে মাথা নাই জ্বর খেজুর গাছের কান্ডটা মনে হয় পড়ে আছে খেজুর গাছের কেটে ফেললে আগার গোড়া এরকম পড়ে থাকে যে ট্রাঙ্ক জ্বর এইরকম গোড়া খেজুর গাছের গোড়ার মত পড়ে আছে মনে হয় এটাকে উঠানো হয়েছে কেটে এভাবে সাইজ করে রাখা হয়েছে তো আল্লাহ তালা বলছেন তুফান চলেছে এভাবে করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই আট জাতির কথা আসছে হুদ আল ইহালামের জীবনে উনি তাদের কাছে আল্লাহ তালাকে পাঠিয়েছিলেন আমরা তো সের ফেরত আসি তখন তিনি বললেন ইয়ৌসাল শুনেছি আমি পারিশ্রমিক চাই না আল্লাহ ফাতরানি আমি পারিশ্রমিক চাই সে আল্লাহর কাছে পুরস্কার চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন আফালা চা তোমরা কি চিন্তা করোনা কম ইস্তক ফির আব্বাকুন হে আমার জাতি তোমাদের রবির কাছে বেশি করে ইস্তেক ভার করো গুণা মাফ চাওকর্ম করেছ সীমা লঙ্ঘন করেছা তোমাদের প্রতি আল্লাহ এই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি পাঠিয়ে দেবেন সুন্দর করে বৃষ্টি আসবে তোমাদের যে শক্তি সামর্থ্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাদের যে সমস্ত জাতি থেকে আরো শক্তিশালী করেছেন এই শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেবেন কমাবেন যেও না তাহলে তোমরা অপরাধী হয়ে যাবে ক্রিমিনাল হয়ে যাবে কাল ইয়াহুমা ইত্যাবি বাইয় না হে তুমি অনেক কথা বললে কোন দলিল প্রমাণ মেজা তুমি নবী প্রমাণ করতে পারলে না কিছু দিয়ে ওমান করব না তুমি এখন কি বলছো এগুলো এগুলো আমাদের কারো সঙ্গে মিলে না আমার মনে হচ্ছে তোমাকে জিনে ধরে ভূতে ধরে তোমাকে মাথা মাথে গন্ডগোল লাগিয়ে দিয়েছে আমাদের কোনো বিরুদ্ধে আর তোমাকে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর তোমরা সাক্ষী থাকো এই যে তোমরা শেরেক করছো থেকে আমি সম্পূর্ণ মুক্ত এই শেরিকের কোন গুনার ভাগ যেন আল্লাহ আমাকে না দেন দেখি তোমাদের মাহবুদ গুলো সবাই মিলে কি করতে পারো ইনি তাবাক্কাল তো আল্লাহ রব্বি ও রব্বি কুম আমি আল্লাহর প্রতি তাওয়াল করেছি যিনি আমার রব এবং তোমাদের রব আমি তার কাছে প্রোটেকশন চাই নেই যার কপাল আল্লাহর হাতে আমার নিয়ন্ত্রণ ও আল্লাহ হাতে তোমরা কিছু করতে চাইলেই পারবে না ইন্না রবি আল্লাহ মুস্তাকিম আমার রব সৎ সত্য পথের উপরে আছেন আমার রব যেমন তিনি আমাদেরকে সত্য পথের দিনে সন্ধান দেন তিনি ইনসাফ কায়ে করেন তিনি যারা ক্রিমিনাল তাদেরকে শাস্তি দেন যারা কাজ করে তাদেরকে পুরস্কার আচরণ করবেন না কাহিনী বাকি অংশ এত কিছু বলার পরেও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও গ্রহণ করো না দিনকে প্রত্যাখ্যান করো বর্জন করো যা কিছু নিয়ে আমি এসেছি আল্লাহর কাছ থেকে এগুলাকে আমি পৌঁছিয়ে দিলাম তোমাদের কাছে আমার দায়িত্ব কি পৌঁছিয়ে দেওয়া আমা আলাই না ইল্লা বালাগুল মুবিন সব নবীরাই কথা বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কথাগুলোকে ঠিক মতো পৌঁছিয়ে দেওয়া আল বালাহুল মুবিন ভালো করে পৌঁছিয়ে দেওয়া সুস্পষ্ট ভাবে পৌঁছিয়ে দেওয়া নবী মহাম্মদ সাল আলি ওসালামকে আল্লাহ বলেছেন আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব লাস্তা আলহিত তাদের উপরে জোর করে দিন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব নয় পৌঁছিয়ে দেওয়া এখন দিনকে পৌঁছিয়ে দিতে হবে ঠিক মতো আমরা যারা এখন আছি এখানে আমাদের দিনের তাবলিক করার কথা দিনের দাওয়া দেওয়ার কথা দিনের কাজ পৌঁছিয়ে দেওয়ার কথা কিভাবে পৌঁছাইতে হবে এতটুকুন পসাবে না পুরোপুরি দিনের দাওয়াত দিতে হবে পুরোটাই কেমন কতটুকু দেবো আস্তে আস্তে প্ল্যান করবো এটা ঠিক আছে কিন্তু দিনের ভিতরে কিছু জিনিস কাঠ সাট করে লুকিয়ে দিলে তো আল বালাগুল মুবিন হবে না দিনের মধ্যে যে হুকুম হালাল সেই হালালটাকে হালাল বলতে হবে যেটা হারাম পরিষ্কার হারাম করে বলে দিতে হবে আমরা যদি বলি যে না আমাদের দিনের মধ্যে এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে আসলে নাই তাহলে মুভিন হবে না কোনো কোনো সময় অনেকেই আমরা জানি বাকি কিছু আংশিক ইসলামকে নেয় আংশিক ইসলামকে পৌঁছানোর চেষ্টা করে গ্রাজুয়ালিজম পলিসি থাকা সত্ত্বেও ইসলামকে কিন্তু একটা ফুল কনসেপ্ট হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ করাটা ঠিক নয় দিনের অল্প কিছু বলা বাকিটা না বলা এটা আল বালাকুল মুবিনের কাজ হবে না এই জন্য নবী করিম সালাম আল্লাহ বলেছেন এইদিকে না করেন্লক তা মা আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পুরোটা পৌঁছাই দেন আপনি যদি পুরোটা না পৌঁছান তাহলে আপনি রেশা লাইত যেটা ছিল সেটা আঞ্জাম দেন নাই ওনাকে আল্লা বলে দিচ্ছেন আসলে উনি তো কিছু কমতি করবেন না ওনার মাধ্যমে যেন আমরা কোন কাঠ না করি হ্যাঁ গ্রাজুয়ালিজম স্টেপ বাই স্টেপ মানুষের কাছে তুলে ধরা হেকমতের সাথে মা হাসানা সুন্দর ভাষায় কিন্তু পূর্ণাঙ্গ পেশ করার জন্য প্লান থাকতে হবে তোমরা যদি গ্রহণ না কর তাহলে আমার রব যিনি আসেন তোমাদেরকে যদি হালাক করতে হালাক করে দেবেন এবং এই দিনকে গ্রহণ করার জন্য তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তালা অন্য জাতিকে পছন্দ করে নেবেন মুসলমানদের ব্যাপারে আল্লাহ তালা আমার নবী ডাকে মতো না কর তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য কাউকে নিয়ে আসবেন আমরা মুসলমান এখন ইসলামওয়ালা ইসলামের আমরা ধারক এবং বাহক আমরা যদি ইসলামের ব্যাপারে আগ্রহ না থাকে চাই না, জানতে চাই না আমল করতে চাই না পরিবারের মধ্যে কার্যকরী করতে চাই না মুসলিম কমিউনিটির মধ্যে ইসলামের দাবাতি কাজকে মজবুত করি না অমুসলিমদের কাছে দিতে চাই না তাহলে আল্লাহ অন্য লোকদেরকে নিয়ে আসবেন ওই আস্তের কমন গায়ুর গায় ও হুসাইয়া তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না এখানে বলেছ না হুসাইয়া তোমরা আল্লাহর ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা অন্য জাতিকে নিয়ে আসবেন সংরক্ষণ করেন সবকিছুর লিস্ট যার কাছে আসে তিনি জানেন কোন কাউ কোথায় আছে কোন কাউ দিয়ে কাজ করানো যাবে কোন কাউনকে আল্লাহ কবুল করলে দিনের খিদমত বেশি হবে এগুলো আল্লাহ তালা সবই জানা আছে থেকে ম্যাগ আসছিল যেটা ম্যাগ এবং ঠান্ডা বাতাস দুটি একসঙ্গে আসছিল এবং এই ম্যাগের মধ্যেই ছিল আঘাদ আর দু না তারা বলেছিল এটা বৃষ্টি দেবে কিন্তু সেটা মধ্যে আদাব ছিল আর দুটো দিন আসছে যে প্রচন্ড বেগে বাতাস যেটা আমরা ঘূর্ণিয এই জাতীয় মনে করি টর্নেডো সাইক্লোন জাতীয় এর বেগ গতিবেগ অনেক বেশি ছিল সবচূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আর এর মধ্যে প্রচন্ড আওয়াজ ছিল এরকম আওয়াজ কান ফেটে যায় জোরে যখন বাতাস উঠে একটু হুহু করে আওয়াজ হয় ঠিক কি না। তাদের কাছে আওয়াজটা এত বেশি ছিল এত ভয়ানক ছিল তাদের কান ফেটে গিয়েছে তাহলে কিন্তু ওই আজাবের ভিতরে আল্লাহ কি করলেন আমি নাজাদ দিলাম হুদ মাহু তার সঙ্গে যারা ইমানদার হয়েছিলেন তাদের সবাইকে আমি নাজাদ দিলাম এই আজাদ থেকে নিরাপত্তা দিলাম বিরাহম মিন্না আমার কাছ থেকে রহমত দিয়ে তাদেরকে আমি ঢেকে ফেললাম আজাব থেকে তাদেরকে হেফাজতে নিয়ে আসলাম এই যে কঠিন নেমে এসেছিল ওই জাতির উপরে সেখান থেকে ইমানদার এবং নবীদেরকে আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম তাদেরকে আমি রেখে দিলাম। আপনার তাদেরকে সাত দিনে এবং আট রাতে বা সাত রাতে আট দিনে যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়ে গেল তারা সমস্যা সাফ হয়ে গেল তাদেরকে একদম নিঃশেষ করে দিয়ে সবুলে ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা এখন বলেন অতিলক এই ছিল জাতির কাহিনী তারা তাদের রবের আয়াতকে অস্বীকার করলো তার ওয়াহির কথা দিনের কথা নবীর কাছ থেকে কিছু তারা শুনতে রাজি হলো না গ্রহণ করলো না নবীদের কথা তারা মানতে কোনো রকমই স্বীকার করলো না রাজি হলো নাফরমানি করলো আমরা কুলনে যাবিন বরঞ্চ তারা প্রতিটি দম্ভকারী অত্যাচারী সীমালঙ্ঘনকারী শাসকদের কথা শুনলো বেশি করে নবীদের কথা শুনল না তাহলে দুনিয়ার মধ্যে মানুষ যখন দিন থেকে দূরে চলে যায় তখন কারো না কারো কথা শুনতে হয় তখন তাদের মধ্যে যারা অত্যাচারী ডিকটেটর বড় বড় ক্রিমিনালগুলো শাসক হয়ে যায় সমাজের কন্ট্রোল হাতে নিয়ে নেয় তাদের দ্বারা তারা ব্যবহৃত হয়ে যায় সমাজকে আরো উল্টা দিকে নিয়ে যায় ভালো মানুষগুলো কোনো রোল প্লে করে না সমস্ত মস্তানগুলো সমাজের বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে বসে সবকিছু তাদের দখলে চলে যায় এবং বাকিরা তাদের কথা মতে উঠে আর বসে আর কোনো উপায় নাই তারা ওই রাস্তা বেছে নিল আর তারা অনুসারী হয়ে গেল দুনিয়ার মধ্যে তারা পেয়ে গেল এই সাত রাত আট দিনের আজাব তাদেরকে আল্লাহ তারা সঙ্গে এক রাতেই শাস্তি করতে করলেন না দিন ধরে শাস্তি দিয়েছেন সাত রাত আট দিন আসার দিলেন শুধু আসার দিলেন আল্লাহ আকবর কিরকম শাস্তি আল্লাহ দিতে পারেন আর এই শাস্তি কি শেষ হয়ে গেলাম কেয়ামতের দিন আখেরাতে শাস্তি তাদের ইন্তজারে আছে মনে রেখো এই আজ জাতি তাদের রবের সঙ্গে কুফুরের আচরণ করেছে মানতে অস্বীকার করেছে আল্লাহকে মানতে চাইনি। সেজন্যই তাদের কপালে এই শাস্তি নিয়ে এসেছিল আলা আলা মনে রেখো এই আজ জাতির প্রতি কি অভিশাপ এসেছিল তাদের প্রতি বলা হলো বধ দূর হয়ে যাও হতবাগা জাতি তাদের প্রতি তপ্ত করা হয়ে গেল হুদ হুদ আলাহামের কৌমের জাতি অভিষপ্ত হয়ে গেল এই জাতির পরে তাদের নবী হুদ আলাহিসের পরে আল্লাহ তারা আরেক নবীর কাহিনী শুরু করে দিয়েছেন তিনি হচ্ছেন কৌম সালে হাজার ওনার জাতির নাম কি ছিল এই আয়তেুদা যে ভাইহ এসেছিলেন ভাই কথার অর্থ হলো তাদের মধ্যে থেকেই একজন যাকে তারা চিনে জানে কত ভালো মানুষ ছিলেন এবং এই স লেহ আলাইস্লামের সামুদ এদের অস্তিত্ব কোন জায়গায় ছিল এটা বলা হয় জাতির মধ্যে আল্লাহ পারহালেন নবী সাল আলাইকে তাদের দেশ বা অঞ্চল ছিল কোনটা তবুক এবং মদিনার মাঝখানে মদিনা থেকে তবুক যাওয়ার পথে এখনো বলা হয় মাদা ইন সাহ সেখানে তাদের পতিত বাড়ি ঘরের অস্তিত্বের কিছু চিহ্ন এখনো বাকি আছে এবং যখন মদিনার থেকে তবুকের যুদ্ধ রওনা হয়ে গিয়েছিলেন মনে আছে তো সে তবুকের যুদ্ধে যাওয়ার পথে পড়েছিল মাদা ইন সালিয়াহ সেখানে ওনারা যাত্রাবিরতি তার কাছাকাছি করেছিলেন এক জায়গায় তো তিনি পরে বললেন যে খবরদার এখানে কেউ যাত্রাবির করো না এই হয়ে যাও আর এখানে ওদের ধ্বংসের এলাকার গজবের এলাকার মধ্যে তখনও তাদের কুয়া ছিল কুয়ার মধ্যে পানি ছিল তো এখন সাহবাহ কেরামতেও লম্বা জার্নি করতেছেন পায়ে হেঁটে হেঁটে অথবা উঠে করে বা ঘোড়ায় ওনারা তো এরকম কয়েকশো মাইল গিয়েছেন সব নিয়ে আরো কতশো মাইল আছে এখন ওনারা চিন্তা করল পানি আছে পানি পাওয়া গেছে কুয়া আছে কুয়া থেকে পানি নিয়ে আটা ইয়ে বানালেন আটার মন্ড বানালেন খামির বানালেন এখন রুটি বেক করবেন রুটি বানাবেন তো নবী করিম সালকে জিজ্ঞেস না করে ও পানি দিয়ে তারা আটা মিক্স করে ফেলেছেন রুটি বানানোর জন্য তিনি খবর পেলেন যে খবরদার এই পানি কেউ খেতে পারবে না এই পানিতে কোনো রকমের খাবার জিনিস কিন্তু ব্যবহার করতে পারবেন না সবাই করুন বলেন ইয়ারাসুল্লাহ আমরা তো খেয়াল করিনি আমরা তো ওই রুটির ফেলেছি ডো বানিয়ে ফেলেছি এই জন্য আজাব গজবের এলাকা পার হইতে হলে ওখানে কার কোন জিনিস খাওয়া যায় না ওখানে বসে রেস্ট নেওয়া ঠিক না তাড়াতাড়ি দ্রুত গতিতে পার হয়ে যাওয়া লাগে আজাবের জায়গায় বলা যায় সেখানে ধরে ফেলতে পারে মনে মনে ভয় রেখে আজাবের জায়গা থেকে জলদি করে ভাগ এই মিনা থেকে যখন আমরা মুজদালাফা থেকে যখন আমরা মিনার দিকে যাই হাত শেষ করে তখন প্রতিমধ্যে একটা এরিয়া আছে বলা হয় ওয়াদি মুহাসার ওয়াদি মুহাসার হলো যেখানে আব্রাহাকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন সেই জায়গাটা যখন ক্রস করবে নবী করিম সালাম হজর সাহেব বলেন ওয়াদি মহাসারে কেউ আসছে হাট বানা এবং কেউ রেস্ট্রি বানা দ্রুত গতিতে জায়গাটা পার হয়ে যাও আল্লাহর আদাবের জায়গায় কখনো দেরি করতে নাই অভিশপ্তের জায়গা তো সেই জাতির খবর আল্লাহ তালা বলছেন তিনি বললেন হে আমার কৌম আল্লাহর ইবাদত করো সব নবীরাই এক দাওয়াত দিয়েছেন এই কথা বললো আল্লাহ সালামুদ নেই ওবুদুল্লাহ মাল্লা কুমিন আল্লাহর একমাত্র ইবাদত করো তিনি ছাড়া তোমাদের তোমাদেরকে জমিন থেকে পয়দা করেছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে এই জমিনের মধ্যেই তিনি পয়দা করেছেন এখানেই তিনি লালন পালন করেছেন বড় করেছেন তার জমিনে তোমরা আস এই জমিনের মালিককে আল্লাহ আল্লাহর জন্য নিবেদিত আল্লাহর হাতে আমাদেরকে আল্লাহ ধার দিয়েছেন কয়েক দিনের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছেন জমির মালিক আমরা না পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই কথাটা ঠিক বলেছেন বেসারা আল্লাহ তালা এই কথা তাকে রহমত করুক কিন্তু আরেকটা উল্টা পাল্টা বলেছেন যেমনি না চাও তেমনি আছে মানুষের কি দোষ সর্বং করো ওজা হয়ে ঝাড়তে আস তাই না এরকম কিছু এই আকিদা তো একদম বুঝতে নাই হতে বেসারা না বুধের কারণে আল্লাহ মাফ করে দেখ ক্ষমতা এই গান কেউ গাইবেন না এই গান শুনবেন না কোন রেকর্ডে থাকলে এই গান মন হেদ এল হাত কুফর এটা হলো ওই লোকদের আকিদা যাতে বলা হয় ওয়া হাতুল উজুদ অংশ সাপও আল্লাহ সর্প হইয়া দংশন করো আল্লাহ তুমি নাউজুবিল্লা আবার তুমি ওজা হয়ে ঝাড়তে আসো দেখছেন কি করেন জঘন্য কথা মুসলমান বেসারা যদি জানতেন হাতে এই গান গাইতেন না আল্লাহ তাকে করে দিন এই জন্য আকিদার বিষয়ে জানা ইসলামের মৌলিক জ্ঞান থাকা ফরজ না তুমি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো লালন পালন করেছেন বড় করেছেন কত এই আনন্দ ফুর্তি করার সুযোগ আছে হালাল রেজেক আছে এত নিয়ামত ভরপুর করে দিয়েছেন তোমাদের এই জায়গা তোমাদের মনে করে আল্লাহকে ভুলে যে জায়গার মালিক আল্লাহ আল্লাহ সে আল্লাহর এ বাদত করো জমিনে ঘোরাফেরা করা, জমিনের সমস্ত ফসল খাও সমস্ত নিয়ামত ভোগ করো জমিনের মালিকের ট্যাক্স দেবে না শুক্রিয়া আদায় করবে না এই যে এতদিন তোমরা অপকর্ম করেছ করেছ বিভিন্ন মূর্তির পূজা করেছ অন্যান্য অপকর্ম করেছে সবগুলোর জন্য এখন আল্লাহ তবা করো শেখ ফার করো ইসলাম কবুল করো আল্লাহর ইবাদত করো তাহলে কি হবে ইন্নারি বুম মন দিয়ে যদি আসো আল্লাহর কাছে এখলাসের সাথে গ্রহণ করো তাহলে তোমরা পাবি আমার রব তোমাদের অনেক কাছে মুজিব তোমাদের সমস্ত কবুল করছেন তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন তোমরা একবার অন্যায় করেছো আল্লাহ ইন্তজারে আছেন কখন তোমরা আল্লাহর কাছে আস কর তিনি তোমাদের কথা শুনবেন ডাকে সাড়া দিবেন তারা বলে সালে তুমি তো আমাদের মধ্যে সাংঘাতিক একটা জনপ্রিয় মানুষ ছিলে সবাই আমরা তোমাকে পছন্দ করতাম এই ঘটনার আগে তোমার এই দাওয়া দেওয়ার আগে তুমি আমাদের সবার কাছে প্রিয় পাত্র ছিল কত ভালো মানুষ ছিল আমরা সবাই তোমাকে মোহাবত করেছি সব নবীরাই কি থাকেন সেরা মানুষ থাকেন সমাজের মধ্যে তাদেরকে কেউ খারাপ পাওয়ার কোনো কারণ হতে পারে না নবী হওয়ার আগে নবীদেরকে আল্লাহ তালা এভাবেই সমাজে বড় করে তোলেন এখন এই এত প্রিয় নবী সলে তাদের মধ্যে তখন নবী না সলে একজন মানুষ তখন তারা তাকে খুবই পছন্দ করে এত ভালো মানুষ আমাদের সমাজে আর কেউ নাই এখন নবুওতার দায়িত্ব পাওয়ার পরে যেই ইসলামের দাওয়া দিলেন ইলাহা ই এখন আর সেই ভালো থাকুন নষ্ট হয়ে গেছে এখন সলে নষ্ট হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লা সাহেবের ঘটনা কি তিনি সমাজের উপাধি কি দিয়েছিল তাকে আল আমিন এত বিশ্বাসী মানুষ আর নবুয়ের আল্লাহ দাবাত দেওয়ার পরে নবুয় পাওয়ার পরে বলো যে তুমি তুমি কবি, তুমি গণক, তুমি কি ইত্যাদি তুমি জাদুকর এখনো সমাজের মধ্যে আপনি যদি ভালো মানুষ হন সবাই ভালো কিন্তু যদি আপনি দিনের দিকে আনতে চান কিছু লোকে পছন্দ করে বাকি লোকেরা কি করে পছন্দ করেনা আপনাকে দেখলে আরেক দিকে চলে যায় নু আলা কিছুদিন আগে তাকে দেখলে ঢেকে ফেলতো যেন না দেখি রাস্তা ঘুরেছে সর সর দিবে সব নবীদের সঙ্গে একই ব্যবহার এখন নবীওয়ালা কাজ যারা করবেন দিনের দাওয়াত যারা দিবেন তাদেরকে সমাজে এইরকম কিছু অশন মোকাবিলা করতে হবে কেউ মনে করে যে এমন একটা দিনই কাজ করা দরকার কেউ যেন আমাকে অপছন্দ না করে তাহলে আপনি দেখেন নবী মোহাম্মদ আর বেশি ভালো মানুষ হয়ে গেছেন হ্যাঁ অবশ্যই যারা যাদের দিনে আল্লাহ রহমত আছে তারা আপনাকে মায়া করবে মহব্বত করবে কিন্তু যাদের অন্তরের মধ্যে শয়তান জাগা করে নিয়েছে দিন যাদের কাছে ভালো লাগে না তারা আপনার দুশ্মনীতে চলে যাবে এটাই হলো নবীদের ক্ষেত্রে আপনি নবীদের থেকে ভালো কি আশা করতে পারেন এতদিন তুমি ভালো ছেলে এর এখন তুমি আসলে এমন একটা অন্যায় কথা বলে যে আমরা আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী দিন পর্যন্ত যে সমস্যা মা বুধ পূজা করে আসছে মূর্তিগুলোর ইবাদত করে আসছে এগুলা থেকে তুমি আমাদেরকে নিষেধ করো বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর একটা কালচার সৃষ্টি কৃষ্টি সভ্যতা দিন ধর্ম এগুলো ছেড়ে দিতে বলো তুমি যা কিছু বলছো আমরা অত্যন্ত শোভা সন্দেহে আসি তোমার কথা এগুলো কোনটাই ঠিক না তোমার কথা ব্যাপারে আমাদের কোনো বিশ্বাস নাই আস্থা নাই আমরা সন্তোষ করছি বলো না তখন তিনি বলেন আমার কাউ আচ্ছা তোমরা দেখো তো আমি যদি আমার রবের কাছ থেকে একটা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসি মজেজা নিয়ে আসি আলৌকিক কিছু আল্লাহ তালা আমাকে দান করেন প্রমাণ করার জন্য যে আমি নবী আসি আমার কাছ থেকে তার কাছ থেকে তিনি আমাকে রহমত দিয়ে একটা দায়িত্ব দিয়ে তিনি আমাকে পাঠান এইগুলা জানার পরেও তোমরা যদি এরকম করো না এখন এগুলো পাওয়ার পরে আমি তোমাদেরকে এগুলো বলি তোমাদের পছন্দ হয় না তোমরা আমার এখন আগে আমাকে অত্যন্ত মহবত করতে এখন আর আমার কথা শুনো না দেখতে পারো না এখন আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহর কথা বলা বন্ধ করে দেই নবুত দায়িত্ব পালন না করি তোমরা মনে করো তোমাদেরকে ডিস্টার্ব করছি তোমাদেরকে আমি বারে এই কথা দাওয়া দেই তোমরা বিরক্ত হয়ে গেছ তা আমাকে আল্লাহ যদি এই দায়িত্ব পালন না করার কারণে আমাকে শাস্তি দেন আমি কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাবো আমাকে তো কাজ করতে হবে তোমরা খারাপ মনে করলেও আমাকে কাজ করে যেতে হবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা কন্টিনিউ করতে হবে এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কারণে আমি ইসলামের কথা যেই একটু ভালো করে বলে তার বিরুদ্ধে মিডিয়া লেগে গেছে এখন এই ভয়ে যদি এখন লোকেরা দাওয়াতি কাজ করা বন্ধ করে দেয় আর এমন ভাবে চলে যে মানে কাউকে দাওয়া দেওয়া দরকার নেই কোন রকমে খালি এটা সেটা করা কিন্তু দাওয়াতি কাজ করো না এইরকম অবস্থা চলে যায় তাহলে আল্লাহ তালা শাস্তি দিতে গেলে আমাদেরকে বাঁচাবে কে উম দায়িত্ব আছে কিনা দাওয়াতি কাজ করার সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে এসেছেন এই উম্মত কে সৃষ্টি করেছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন এইটাই তাদের মূল কাজ যে যেখানে আসি দাওয়াতি কাজ করতে হবে মুসলমানদের ভিতরেও করতে হয় কারণ মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম জানার কোন চেষ্টা নাই ইসলাম হারিয়ে যাচ্ছে ছেলেবে মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে বাপ মা তাদেরকে শিখাতে পারছে না আর সমাজ সোসাইটি তাদেরকে নিয়ে যাচ্ছে কুফরের দিকে আর মুসলিমদের দাওয়াতি কাজ করার দায়িত্ব আমাদের প্রতি আছে আমি যদি তোমাদের বাধা বিপত্তির মোকাবিলা আপত্তির কারণে এ দাওয়াতি বন্ধ করে দেই। তাহলে তোমরা আমার কোন উপকার করতে পারবে না এমন হবে না আমি তোমাদের দলে যোগ দিলে তোমরা আমাকে নিয়ে আমাকে ক্ষতি করা ছাড়া আর কিছুই তোমরা করতে পারবো না কোন উপকার করতে পারবে না কাজে ইসলামের কাজকে ছেড়ে দিয়ে যদি কোনো লোক এমন কোন বড় কিছুর মধ্যে চলে যায় যেখানে গিয়ে সে নিজেকে মনে করে যে তার একটা বড় জায়গা হয়ে গেলো তার অনেক সুযোগ সুবিধা হয়ে গেল তার পজিশন সম্মান পদ ইত্যাদি পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারবে এইরকম সুযোগ থাকে তাহলে সে কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে তোমাদের ওখানে সুযোগ সুবিধার জন্য যদি যায় তোমরা আমাকে মাথার উপরে নিয়ে নাচ তাতে আমার ক্ষতি ছাড়া লাভের কোন সম্ভাবনা নেই বরঞ্চ আমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এই উন্নতের কাজও তাই আমাদের কাজ হচ্ছে এই দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আর দিনের উপরে টিকে থাকার জন্য আপ্রাণ সংগ্রামী লিপ্ত থাকা আল্লাহ তালা আমাদেরকে কাজের জন্য কবুল করুন